আনাস রাজিয়াল তাল্লন হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ খন্দকের দিকে বের হলেন হিমশীতল সকালে আনসার ও মহাজিররা পরীক্ষা খনন করছেন আর তাদের এ কাজ করার জন্য তাদের কোনো গোলাম ছিল না যখন তিনি তাদের দেখতে পেলেন যে তারা কষ্ট এবং খুদায় আক্রান্ত তখন বললেন হে আল্লাহ সত্যিকারের আয়েস হচ্ছে আখিরাতের আয়েস তুমি আনসার ও মহাজিরদের ক্ষমা করে দাও এর উত্তরে তারা বলে উঠেন আমরা তারাই যারা মুহম্মদের হাতে বায়াত করেছি জিহাদের যদ্দিন আমরা বেঁচে আছি